টুপি বিক্রেতা আর বাঁধরের তল একটা বিক্রি করে টনি যা রোজগার করত। কিন্তু এত কম রোজগার করেও সে কখনোই অভিযোগ করতো না বরং মন দিয়ে নিজের কাজ করে যেত নিজের সামান্য খরচাপাতির পর যা তাই দিয়ে কাপড় কিনে নতুন টুপি বানাতো। টনি দিন আনে দিন খায় তাই টুপি বানানোর কাজ বন্ধ রাখত না কিন্তু এত কষ্ট এত কম রোজগার হওয়া সত্ত্বেও টনি বেশ সুখেই ছিল তার কারণ নিজের কাজটাকে সে ভালোবাসত আশ্চর্য সব টুপি বানাবার অদ্ভুত সব উপায় বের করত খুবই সৃজনশীল ছিল আর নিজে দিয়ে সে টুপি বানাতো। গ্রাম থেকে কিছুটা দূরে একটা ছোট্ট জঙ্গল ছিল খুব সুন্দর জঙ্গল প্রচুর ফল আর ফুলের গাছ সেখানে জঙ্গলটা দুটো গ্রামের ঠিক মাঝখানে লোকজনকে প্রায় এই জঙ্গল পেরিয়ে যেতে হতো যদিও জঙ্গলটা খুবই সুন্দর কিন্তু একটা কারণে লোকজন বিরক্ত হয়ে গেছিল দিয়ে যেত তাদের ওরা বিরক্ত করত আর সব জিনিসপত্র কেড়ে নিত এই বাঁদর গুলোকে করার অনেক চেষ্টা করেছে সবাই কিন্তু শেষ পর্যন্ত এই ভেবে হাল ছেড়ে দিয়েছে যে আসলে তো ওটা জঙ্গল পশু পাখিদের জঙ্গল থেকে তারা বিক্রি করে এটা তাদের বাড়ি বাঁদর গুলো খুব বদ্মাস ছিল লোকেরা যা নিয়ে যাবে সব তারা কেড়ে নেবে আমায় ফেরত দিয়ে দেয় লোকেরা অনেক চেষ্টা করে শেষে হাল ছেড়ে দিত কিছু করার ছিল না কয়েকদিন পডে টনি সেই গ্রামে টুপি বিক্রি করতে এলো সে যা টোনির রকমারি টুপির বাক্সে নেই টুপি টুপি টুপি যত ইচ্ছে তত টুপি কিনুন তাতেও যেন টুপির শখ মেটে না লাল ধূসরার নীল যে রঙ ইচ্ছে সে রং নিন তাই না মা আমাকে একটা কিনে দাও না কি নরম তুলতলে হাত দিলে কি আরাম লাগছে একদম ঠিক কথা টনির অনেক টুপি সাধারণত তাকে জল ও খাবার দেয় কিন্তু সে খায় না ও অনেক অনেক ধন্যবাদ কিন্তু এখন আমাকে যেতে হবে আমাকে পাশের গ্রামেও যেতে হবে যে তাই না ও তোমাকে তো তাহলে ওই জঙ্গলটা পেরিয়ে যেতে হবে তাই না কিন্তু ভালো করে বন্ধ করে নিও একদল বদমাস বাঁদর আছে যারা সবকিছু ছিনিয়ে নেয় ও তাই নাকি ঠিক আছে মনে রাখবো অনেক ধন্যবাদ টির টুপি বিক্রি করে যা রোজগার হলো সব টাকা পয়সা নিয়ে চলে গেল জঙ্গল পেরিয়ে যাবার আগে এই করে দেখবে। সে মুগ্ধ হয়ে চারিদিকে ঘুরে ঘুরে দেখতে লাগলো ও বড খিদে পেয়েছে গাঁয়ের লোকেরা যখন খেতে দিচ্ছিল তখন খেলেই হতো এখন আর বসে খাবার সময় নেই এই টুপিগুলো বেঁচতে ওই গ্রামটায় যেতেই হবে ঠিক আছে কিছু কিনে নি আর জঙ্গল দিয়ে যখন যাব তখন খেয়ে নেব আমি টনি জানত যে সব কটা টুপি বিক্রি না করতে পারলে সেই দিনের পুরো রোজগার হবে না কিছুক্ষণ খাবারের খোঁজে ঘোরার পর একটা দোকান থেকে সুস্বাদু বানপাউডুটি কিনে নিজের বাক্সে রাখলো। টিক গ্রামের ভেতর দিয়ে হেঁটে এসে জঙ্গলে পৌঁছল যতক্ষণে সে পৌঁছলো ততক্ষণে সে ওই বৃদ্ধের কথা আর বাঁদরদের কথা ভুলে গেছে জঙ্গলের ভেতর দিয়ে যেতে যেতে সে ফুল ফল দেখে মুগ্ধ হয়ে গেল সে কয়েকটা ফল ছিঁড়ে নিয়ে কাপড়ের ভেতরে জড়িয়ে রেখে দিল কিছুটা দূরে সেই বিরাট মোটা গাছটা দেখতে পেল ও উরুটি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর অন্য গ্রামটায় যাবে টনি এত ক্লান্ত ছিল যে বাক্সটা আটকাতে ভুলেই গেল কয়েক ঘন্টা কেটে গেল টনি তখনও গভীর ঘুমে চারিদিকটা দেখলো দেখে কেউ নেই তারপর নিজের বাক্সে উঁকি মেরে দেখলো টনি তো হকচকে গেল না আমার টুপিগুলো কোথায় গেল বাক্সে মাত্র একটা টুপি পড়ে আছে তখন বুঝতে পারলো যে ওই আওয়াজ এখনো থামেনি তারপর সে উপরে তাকে দেখে ও না ওই বাদরগুলো ওরাই আমার টুপি চুরি করে নিয়েছে আরেদিকে গাছের টালে আছে এখন আমি কি করব? ওই টুপি বেঁচেই আমার যা রোজগার হতো এই টুপিগুলো ফেরত না পেলে কালকের জন্য টুপির কাপড় কেনা টাকা থেকে পাবো की, की भावी बाद और वाक वाक वाक। एक खुनी टूपी फेरत दस एक खुनी বুদ্ধি এলো। আচ্ছা! ওরা তো বাদর তাই তো আমাকে নকল করছে আমাকে হাহুতাস করতে দেখে খুব হাসাহাসি করছে ওদের এই বদমাইশি দিয়ে ওদেরকেই জব্দ করলে কেমন হয় টুয়ে আমি এখন কি করব? আমার কাছে এই একটাই টুপি আছে আমাকে খুশি থাকতে হবে টনি টুপিটা পড়ে উঠে দাঁড়ালো তারপর রেগে ও দিকে তাকালো এই বাদর কোথাকার একদিন আমি এর মজা এই কথা বলে সে খুব জোরে মাথা থেকে টুপিটা খুলে ফেললো আর গায়ে জোরে মারল টিকে নকল করে সঙ্গে সঙ্গে বাদরগুলো গুলো সব কটা টুপি মাটিতে ছুড়ে মারলো এক মিনিট ও সময় নষ্ট না করে টনি টুপিগুলো কুড়িয়ে নিয়ে বাক্সে ভরে বাক্স বন্ধ করে দিল বাদরের ঠিক আছে, এইভাবে যে যখন পরিস্থিতি হাতের বাইরে চলে যায় তখন কিভাবে মাথা ঠান্ডা রেখে চলতে হয় সে যদি হতাশ হয়ে বাদরদের দুর্বলতা খেয়াল না করতে পারতো তাহলে একটাও টুপি ফেরত পেত না টনিক খুশি মনে শীত দিতে দিতে জঙ্গল থেকে বেরিয়ে ওই গ্রামে সব কটা টুপি বিক্রি করে রোজগার করে বাড়ি ফিরে গেল